তিনি আল্লা আল্লাহ যে আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি যে এই মেয়ে সন্তান এটার জন্য এবং এর পরবর্তী প্রজন্মের জন্য বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই সুহার এটার জন্য দোয়া করছেন পাশাপাশি এটার পরের পরবর্তী হাসান এবং হুসাইন কে যে দোয়া করতেন এটা হলো যে যেকোনো শিশুদের ক্ষেত্রে আমরা কি করি অসুখ হওয়ার আগে একটু জ্বর হইলে বাচ্চা একটু কান্দি উঠলেই দৌড় মারি হুজুরের কাছে কিছু ভাই বোন আছে এত বিরক্ত করে মানুষ যে কিছু না হইতেই বাচ্চা একটু কান দেয় বা দৌড় দিয়ে হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও যে বাচ্চার কি হয়েছে পু দিয়ে তো ইমাম সাহেব যে দোয়া পড়ে পুঁ দিবেন এই দোয়া তো আপনিও শিখে ফেলতে পারেন অনেক সময় সেটা কি আইন ওই ওইদিন একজন মেকআপ ম্যান বলতেছিল যে আমাদের এখানে একজন খুব এক্সপার্ট ছিল তো উনি যখন মেকআপ করে তখন অন্য কাউকে সামনে রাখে না। যাবে কাউকে সামনে রাখেনা কারণরা আবার যদি থাকে এমন লুকাই লুকে বের করে যে সে দরার উপায় নাই কত নম্বর থেকে দিতেছে আঠাশ নম্বর দিতেছে না উনত্রিশ নম্বর দিতেছে এবং কার চেহারা কত নম্বর লাগবে এটা তারা কিন্তু জানে সবাই জানে না এখানে নবী সালাম আমাদেরকে কত সুন্দর বিষয় স্পষ্ট করে শিখিয়ে দিচ্ছে রম্মতকে তোমরা শিশুদেরকে যত রকমের বদনজর যত খারাপ দৃষ্টি তারপরে কোনো জিন বুতের কোন খারাপ দৃষ্টি তারপরে কোন শয়তানের খারাপ দৃষ্টি এই কিছু থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যম হলো এই দোয়া এই দোয়াটা চোরালে খোরালাক চোরানাচ সুরালেহা আয়াতন করছি এই দোয়া গুলো পরে পরে পুঁ দিবেন মা বাবায় কারো কাছে নেওয়ার দরকার আরেক ধরনের মা বাবা আছে আমাদের দেশে মূর্খ মা বাবা যে সন্তানের কিছু হইলে তাবিজ তোমার তামিমা এতগুলা দিয়ে বাচ্চার গলা খালি ওই শয়তান থেকে বদনজর থেকে বিভিন্ন কিছু থেকে হেফাজত রাখবে আবার কিছু মা বাবা জাহেল মা বাবা আছে এখান থেকে কালো কালো কালি দিয়ে টিপ দিয়ে রাখে বদনজর যাতে না লাগে এগুলো সব সেরিক ওই কালো ইয়া লাগাই দেওয়া এটাও সেরেক তারপরে গলার মধ্যে এতগুলা লটকায় রাখা এগুলো সেরেক তারপর আরো বিভিন্ন পদ্ধতি আছে এসবগুলা মিনকুল্লেকুল্লে আইন এটা পরে পুদিবেন তারপরে ওই যে সূরাগুলার কথা বললাম এই সূরাগুলা পরে এই সূরাগুলা তো সবাই জানে এটা জানে না এরকম মুসলিম তো সমাজে নাই তো এটা পরে পরে পুদিলেই তো হয় এই জন্য এই মরিয়ম আলহ ইসলামের মা এই দোয়াটাই আল্লাহর কাছে করছেন যে উরিজুহা মিনার